আবু হুরাইরা তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলাই সালাম বলেছেন যে ব্যক্তি কুকুর প্রতিপালন করবে প্রত্যেক দিন তার আমলন নামা হতে এক কিরাত করে স্বভাব কমতে থাকবে তবে ক্ষেত খামার কিংবা পশুপাল পাহারা দেয়ার কাজে নিযুক্ত শিকারী কুকুর ছাড়া